আব্দুল্লাহ ইবনু আমর রাজিয়াল্লাহ আল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর সাথ করেন সেই মুসলিম যার জিবা ও হাত হতে অন্য সকল মুসলিম নিরাপদে থাকে এবং সেই প্রকৃত মুহাজির আল্লাহ যা করেছেন তা যে ত্যাগ করে